ঝোপের মধ্যে কৃপন মালিক বহুকাল আগে এক দরিদ্র চাষী ছিল তার ধূর্ত মালিক এক জমিদার তার অত্যাচার করত। মালিক তাকে দিন রাত খেতে কাজ করিয়ে একটাও পয়সা দিত না খুব অত্যাচার করত। খেতে কাজ করে পয়সা চাইছো। এমন মজার কথা তো কোনোদিন শুনিনি বাপু चाष करते जरूरीश्रम करो तो शुद्ध चाष से आमश्रम अच्छा शोन তার মালিকের বাড়ি থেকে ভেবেছে কাজটা ছেড়ে দেবে কিন্তু ভয় পায় পাশে যদি আর কাজ না পায় মাসের পর মাস কেটে যায় বেচারা চাষিকে এক পয়সাও দেয় না তারপর একদিন অনেক হয়েছে এখানে আমি খুশি নই তাই আর এখানে কাজ করব না বাবু আমি তিন বছর তুমি ঠিকই বলেছ এই যে নাও এক দুই তিন এগুলো কি মাত্র তিনটে মুদ্রা মাত্র তুমি কি বলতে চাইছ এখানে তিনটে মুদ্রা আছে তুমি বাস্তব জগৎটাকে আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে আমার যদি ভাগ্য সত্যি খুলে যায় তাহলে আর এখানে আমার কাজ করার দরকার কি কি যে আমার কদর করে না আমি তার জন্য কাজ করব না জানি একদিন আমার সততা আর পরিশ্রমের দাম আমি পাবই একটা গাছের পেছন থেকে আসছে সে কাছাকাছি গিয়ে চেঁচিয়ে বলল? এই তুমি ঠিক আছো তো তুমি এখানে কেন এসেছো আমার কাছে আমি সেটা একটা রামধনুর সীমানায় খুঁজে পেয়েছিলাম রামধনুর সীমানায় আমি ভাবতাম ওটা শুধুমাত্র একটা গল্প না মোটেই না আমি সোনা পেয়েছিলাম কিন্তু এখন আর নেই ও দয়া করে কেঁদো না আচ্ছা তোমার মতো সোনা আমার নেই তবে এইটা আমি তোমাকে দিতে পারি এটা এমন কিছু নয় তবে আমার কাছে এটাই ছিল ও কিন্তু এখন তুমি কি করবে আমাকে নিয়ে ভেব না আমি চালিয়ে নেব মনে হচ্ছে আমার চেয়ে তোমার প্রয়োজন বেশি আমি জানতাম তুমি সেই জানতাম যে তুমি আমাকে নিরাশ করবে না হ্যাঁ তুমি আসলে কি আমি বামনদের দুধ আমাকে প্রতি বছর পাঠানো হয় এমন একজনকে খুঁজে বের করতে যে আমাদের তোমার তোমার দয়ালু আমি বন্ধু মনে ইচ্ছে কি আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব এক একটা মুদ্রার জন্য এক একটা বর ও ভারী অদ্ভুত তুমি আমাকে সত্যি বলছো তোমার ইচ্ছেটা বলো তাহলেই বুঝতে পারবে আম। চা সে সেই তারপর শুরু করবে আর তৃতীয় হলো আমি যা চাইবো সবাই যেন আমায় সেটাই দিয়ে দেয় তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে বুঝে শুনে ব্যবহার করবে চাষি খুব খুশি এবার সে কি করতে পারবে ভাবতে এগিয়ে চলল একটা লোক একটা গাছে মারছে এই যে ভাই এই বেচারা গাছটাতে তুমি পাথর ছুড়ছো কেন আমি গাছে পাথর ছুড়ছি না বোকা কোথাকার আমি ওই ফুলটা করছি। ওটা অপূর্ব সুন্দর একটা ফুল দেখতে পারি আমি তোমার তীর ধনুক দেখতে পাচ্ছি তুমি কি একাই তীরন্দাজ যে চেষ্টা করে দেখেছে কেউ অত উঁচুতে তাক করতে পারবে না চাষি একটা তীর বের করে ফুলটার গোড়ায় তাক করলো যেটা সবচেয়ে উঁচু আছে আর ফুলটা এসে চাষির হাতে পড়লো এই তো অসম্ভব তুমি করলে কি করে আসলে সত্যি বলতে কি একটা বামুন তুমি ঠিকই বলেছ ঠিক আছে আমি তোমাকে ফুলটা দিয়ে দিচ্ছি কিন্তু তার বদলে তোমাকে আমাকে একটা পুরস্কার দিতে হবে তার কারণ পরিশ্রম তো আমি করেছি চাশি খুবই সৎ মানুষ কিন্তু তার সামনে যে দাঁড়িয়ে সে বিশ্বাস করত না কিন্তু সোজা সরল চাষি কৃপনের ধূর্ত স্বভাবের কথা জানতো না তুমি ঠিক বলেছ বন্ধু এই ফুলের বিনিময়ে আমি তোমাকে তুমি রাজি তো? ও আমি যাই ঠিকই বলেছে বেহালা বাজানো ছাড়া আমি আর কিবা করতে পারি ঠিক যেমন বামনদের দুধ বলেছিল চাষির বেহালার সুরে কৃপন শুরু করল তবুও তার নাচ থামে না কাটা তার জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে তবুও সে নাচছে ও দয়া করো আমাকে বাজনা থামাও আমি তোমাকে তোমার পুরস্কার দেবো যে আমার পকেটে দুটো লাল রঙের আছে নিয়ে যাও। আমি যা পেতাম শুধু সেটাই নিলাম তোমার আগেই আমাকে এই পুরস্কারটা দেওয়া উচিত ছিল এবার আমি যাচ্ছি কৃপন তার জামা কাপড় ছাড়ানোর চেষ্টা করল কিন্তু বের করবে কি করে সঙ্গে সঙ্গে চারিদিকে পরের দিন কৃপন খুব রেগে আদালতে গেল তাই নাকি একটা লোক বেহালা আর ধনুক নিয়ে চুরি করেছে তোমার शुदू अभि लिखे रखते हैं कठिन है न, न, সেই বেহালা আর ধনুক সমেত লোকটাকে বিচারকের সামনে ধরে আনা হলো অভিযোগ করা হয়েছে তুমি এই লোকটির পাঁচশো স্বর্ণমুদ্রা মুদ্রা চুরি নিজের পক্ষে তোমার কিছু বলার আছে हाँ माननीय चुरी कर दिन अच्छा विश्वास कठिन मैंने स्वर्ण मुद्राओ आरिमय কিন্তু আমি সত্যি কথা বলছি না যথেষ্ট হয়েছে শোনো আহ বেহালা যুবক তোমার বিরুদ্ধে মামলা করেছে ঝোপের মধ্যে মানে এই ভদ্রলোক এখানে জোরালো অভিযোগ করেছেন তাই আমি এই বেহাল ও ধনুক সমেত তোমাকে পাঁচ বছরের কারাবাসের আদেশ দিলাম তুমি ফিরিয়ে দেবে এই এই আমি বুঝতে পেরেছি ধর্মাবতা। কিন্তু আপনি আমার একটা ইচ্ছে পূরণ করবেন কি আমি শেষ বারের মতো আমার এই বেহালা বাজাতে চাই না ধর্মাবতার আপনি এই অনুমতি দেবেন না দয়া করে দেবেন না ও তো মাত্র পাঁচ বছরের জন্য জেলে যাচ্ছে চিরকালের জন্য নয় আমি আমি বুঝতে পারছি তোমার কথায় যুক্তি আছে কিন্তু চাষি হাসলো কারণ সে জানে বিচারক কেন না বলতে পারল না আমার ইচ্ছে আমি যা চাইবো সবাই যেন আমার সেটা দেয় আরে বাপরি প্রহরীরা কোথায় গেল দয়া করে আমাকে রাখো। দেরি প্রহরীরাও না কি বিচারক নিজেও যোগ দিল আমরা সবাই নাচ করছি चाषी कृपण सामने देशान दिलान शुरू करह क्षिप्र थम दया थोड़ी मानसी करी कर আমি তোমাকে পাঁচশো স্বর্ণ দিয়েছিলাম ওই ফুল দেওয়ার জন্য গাছের সব থেকে উঁচু ডাল থেকে তুমি সত্যি কথা হ্যাঁ সত্যি বলছি আচ্ছা তাহলে মীমাংসা হয়ে গেল বেহালাবাদক ছেলেটি নির্দোষ কৃপন মিথ্যে বলে আদালতের সময় নষ্ট করেছে সে সাজা হিসেবে পাঁচশো স্বর্ণ দেবে বেহালা ও ধনুক সমেত এই ছেলেটিকে সেই সঙ্গে তার সমস্ত সম্পত্তি এই শহরের মানুষদের মধ্যে বিলিয়ে দেবে তবেই তোমার শিক্ষা হবে যে সম্পদের থেকে শত তার মূল্য বেশি বামলার নিষ্পত্তি হলো। এইভাবে চাষি মুক্তি পেল প্রাপ্য সম্পদ সে পেল কিন্তু সে ছিল পরিশ্রমী ও প্রত্যয় লোক সে একটা জমি কিনে সেখানে চাষবাস সবাইকে সব টাকা দিয়ে দেবার পর ঝোপের মধ্যে ওই কৃপনের কাছে আর কিছুই রইল না বাকি জীবনটা কাজ করে তাকে বেঁচে থাকতে হবে গল্প শেষ